এই কারণ কো এবং শূন্য তাকিয়া আলোচনা হইব এবং অন্যান্য গতানুগতিক অনুষ্ঠান তাকিয়া এইটা একটু ব্যতিক্রম ধর্ম হইব আপনারা অনেকেই তো অবগত আসুন নবীগঞ্জ উপজেলার মসজিদার তাহিদ এবং ইসলামিক সেন্টারের যখন সূচনা হয় তখন এইটার যখন কাজ চলের তখন প্রায় এক বছর এইটার কাজ বন্ধ আছে। একটা মসজিদের খাজ প্রায় এক বছর বন্ধ আছে কারণের লোক ওটা যে এই মসজিদ তাওহিদের উপরে প্রতিষ্ঠিত নাম জেলা এর বৃত্তের লোকের তাওহিদের উপরে প্রতিষ্ঠিত এই মসজিদের লোকের কিতাব এবং সন্ন্যার দিকে মানুষে আহ্বান করব আর কোরআন এবং সন্ন্যার দিকে যখন আহ্বান করা হয় মানুষের যখন কোরআন এবং সন্ন্যার মাধ্যমে বিশৃঙ্খল বিভক্ত মুসলিম উম্মারে অক্ষর আহ্বান করা হয় তখন এক শ্রেণীর সারতান্নেসি মহল আছে যারা এই বিভক্ত করে ডিভাইড এন্ড রুলস যে ব্রিটিশ পলিসি আসিল আজকে মুসলিম উম্মার মাঝে একটা এই পদ্ধতি ঢুকিয়ে গেছে করো আর বাক করিম উম্মা আমরা কি এক এক আছি না বিভক্ত আমরা বিভক্তি আগেদাগত বিভক্তি আমাদের বিভক্তি আমলগত বিভক্তি আমাদের বিভক্তি খালি আকিদা আর আমনের মাঝে না এখন বিভক্তি আইসে টুফির মাঝে বিভক্তি আইছে দাঁড়ির মাঝে বিভক্তি হয়ে লগিয়া লেবাসর মাঝে আমার লেবাস দেখিয়া আপনার লেবাস দেখিয়া আমি চিন্তা মারি আপনি আমার চিন্তা মারেন আমি আপনার চিন্তা মারি আপনি কোন তরিকা মানন কোন দল মানন আপনি কোন গ্রুপ মানন সত্যি কিনা না এটাই লোকিয়া আজকে রিয়েলিটি ওটাই লোকিয়া আজকের বাস্তবতা অথচ ইসলামের আগমন হয়েছে মোহাম্মদুর রসল্লা সাল্লা আলাইস্লামের যে সমাজ আসলাম আমরা কই জাহেলি সমাজ সেই সমাজ বিভক্ত সমাজ সেই সমাজ বিশৃঙ্খলার সমাজ সেই বিশৃঙ্খল বিভক্ত সমাজরে সর্বপ্রথম আরবর এই জাহেলি সমাজে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলি সাল্লাম ঐক্যর আহ্বান জানাইছেন এবং এই আহ্বান শুধু তান আহ্বান নাই ইতিপূর্বে আল্লাহ সুবাহামে ফটাইছেন নবী এবং রসুল্লাহ ফটাইছেন সবে সেই অক্ষর আহ্বান যে আহ্বান তারা জানাইছে তা সেই আহ্বান মাহমুদ রসুল্লা সাল্লামে আজ থেকে চোদ্দশো সাড়ে বছর আগে সেই আহ্বান জানাইছেন যে কোল্লাহন তোমরা হও যে আল্লাহ সারা আর সত্যিকার কোন ইল্লা নাই তাহলে তোমরা কীতা করতে হবে সফল কামাইতে হবে মানে তাহিদের আহ্বান ইসলামর বৈশিষ্ট্য ইসলাম বৈশিষ্ট্য আছে তার মাঝে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা তাওহিদ একত্ব দুনিয়ার সব মানুষের এক আল্লাহর ইবাদতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া তার লোক শরিক না হওয়া এই জন্য লাইলা দুইটা অংশ একটাই লোক ইল্হাটিভ কোন অস্বীকার করতেই ফাইলা তাগুত্রে অস্বীকার করতেই আল্লাহ ছাড়া যত ইলাহ আছে যত যত গায়রুল্লাহ আছে সব রেতা করতে হইব অস্বীকার করতে হইব তারপরে ইল্লা প্রতিষ্ঠিত করতে হইব আমরা তাওহিদি জনতা মুসলিম জনতা কিন্তু আমরা লাই রাহি দাওয়াত বুঝছি না অথবা বুঝানি হইছে না বা যারা বুঝছেন তারা সঠিকভাবে আমরা বুঝাইছেন না দেখিয়া আজকে আমরা একই আল্লাহর ইবাদত করি আমরা একই রসুলের আনুগত্য করি একই কোরআন আমরা তেলাহত করি একই হাদিসের আমরা মানিয়া সুলতাম সাই একই সুন্দর অনুসরণ করতাম সাই কিন্তু আজকে মুসলিম উম্মা অক্ষবদ্ধ নয় বিভক্ত এই মুসলিম উম্মা বিভক্তি আকিদাগত হয়েছে শুরু হয়েছে শিয়া খারিজি তারপরে গিয়া আশারি মাতুরিদি তার কাদিয়া জাবরিয়া এইভাবে এদের ওয়ার্ডগুলো হয়তো আপনাদের কাছে হঠিন লাগের যারা ইসলাম স্টাডি করেন তারার কাছে এই ওয়ার্ডগুলো পরিচিত ওয়ার্ড যে মুসলিম উম্মার প্রথম দিকে আলী রাদিয়ালের ব্যাপারে বাড়াবাড়ি হরিয়া আহলে বায়তার ব্যাপারে বাড়াবাড়ি হরিয়া একগুড়ো মানুষ শিয়া হয়ে গেছে আজকেও যারা শিয়া আছে। যারা সাহাবাই কেনা মফিল্লা লকর অমর এরার রফিল্লা ল তারা রসুল সাল্লা সাল্লামর এর সর্বশেষ নবী হিসাবে মানলেও মনে করে যে জিব্রাহিলে তার গ্রুপ আছে যারা মনে করে যে জিব্রাহিলাম এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামর দুইজন শ্বশুর এবং দুইজন তামান্দর মাঝে তিনজন তারা কিতা করে গালিদে প্রথম যুগে বিভ্রান্ত মুসলিম কিছু মানুষ বিভ্রান্ত হইছে শিয়া তারপরে খারেজি যারা মুসলমান করার কারণে তারা এই ইসলাম থেকে খারেজ মনে করে খারেজি তারা তাকফির করে মুসলমান কাঁফের ঘোষণা করে কাফের ঘোষণা করিয়া মুসলমানকে মায়ের করতো স্যার জেলা আজকে আমরা সমাজও খারেজিগুলোর কিছু লক্ষণ আমরা দেখতে পাই তারা জঙ্গি বা তারা সকল জিহাদি ইসলামত জিহাদ আছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবো জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ যেরকম ইবাদত জিকির যেরকম ইবাদত জিহাদ ওইরকম ইবাদত জিহাদর লাগিয়ে শর্ত আছে যারা নামাজের লাগি শর্ত আছে সবার উপরে নামাজ ফরজ নাই যেসব মহিলার উপরে তারা হায় অবস্থায় আছে তার উপরে নামাজ ফরজ নাই শর্তই লাগিয়ে পবিত্র থাকতেই যারা ফাগল তার উপরে নামাজ ফরজ নাই যারা অপ্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ নামাজের লাগিয়ে শর্ত আছে নামাজল লাগি শর্তইলি নামাজ সালাদ আদায় করবার আগে অজু করতই হইব অজু করবার আগে শর্ত বল অপবিত্রতা ডাকিয়া মুক্ত থাকতো নামাজল না খান ইবাদত ইনার পরে দ্বিতীয় যে ইবাদত এলাকি সালাদ সালাদ শর্ত আছে শিয়ামর লাগি শর্ত আছে প্রত্যেকটা ইবাদত হজর লাগি শর্ত আছে এই যারা আছেন সব হজ করছেন না অথচ ইস্তম ফার্স্টার মাজ একটা এলাকি হজ কে আমরা হজ করছি যে আমরা হজল লাগিয়ে যে শর্ত আছে এই শর্ত পুরো হয়েছে না আমরা অনেকেই জাকাত দিছি না বা জাকাত দেওয়ার যোগ্য তা অর্জন করছি না কারণ জাকাত দেওয়ার যে শর্ত আছে এটা অর্জন কর আমরা ফুলফিল হইসি না আমরা জাকাত দিয়ার না জাকাত না দিয়া হজ না করি একজন মুসলমান ভালো মুসলমান হইতে পারে যতক্ষণ পর্যন্ত তার শর্ত তার উপরে আরোপ না হয়েছে ততক্ষণ পর্যন্ত জাকাত তার উপরে ফরজ না হজ তার উপরে ফরজ না কোন জিহাদ ইসলামের মাঝে আছে কে আমত পর্যন্ত এটার লাগে শর্ত আছে কন্ডিশন আছে জিহাদ এলাকি ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে ঘোষণা দিতা কোলা আলেমের ঘোষণা নাই দুই মাদ্রাসায় মারি জিহাদ মার্কা দই তো কতল করত নাই এটা ইসলামিক পরিভাষা এখানে ব্যবহার করা যাইত না সম্মানিত উপস্থিতি এইভাবে তহদিল লইয়া বাড়াবাড়ি করিয়া দুইটা গ্রুপ হয়ে গেছে চরমপন্থী দুইটা গ্রুপ একটা গ্রুপিয়া হয়েছে মানুষের লোক তহদিলের অধীন আহলে শুননা রাখি দেয় লগিয়া তকদির ব্যাপারে আমরা কিছু ক্ষেত্রে স্বাধীনতা আছি এবং কিছু ক্ষেত্রে আমরা স্বাধীনতা নাই আমরা সমাজও একগ্র মানুষ কয়ে যে সব আল্লাহর রুকুম স্যার একটা গাছের ফাতা লড়ে না শুনছেন না নি আপনারা শুনছেন কি না না আল্লাহ রকুম সার একটা গাছর পাতা লড়ে এই কথা ঠিক না ভুল সব কি ব্যাপারে এই কথা আল্লাহ রুকুম সার একটা গাছের ভাতা লড়ে না এই এই বিশ্বাস যেহেতু কোরআন সুন্নার বিজ্ঞ মানুষের কাছ থেকে মানসিক জানছে না সমাজটা কি জানছে জানার কারণে গান লেখছে অনেক গান লেখরা আছে মারিবতী গান গান গানটা গান বানায় গান বানাইছে মানুষও বানাইয়া খেলছে গুণাগার আছে কিনা না মানে মানুষ গুণাগান না গুণাগারে আল্লাহ বানাইয়া না আল্লাহ জিনিস করছেন শুধুমাত্র তার ইবাদিয়া মানুষের পরিকা করবার যে আমরা সব পরীক্ষার মাঝে আছি লেংনা যে পরীক্ষার মাঝে আছে খানা যে পরীক্ষার মাঝে আছে সুস্থ যে পরীক্ষার মাঝে আছে শিক্ষিত মানুষ পরীক্ষা আছে অশিক্ষিত মানুষ পরীক্ষার মাঝে আছে সুস্থ মানুষ পরীক্ষার মাঝে আছে অসুস্থ মানুষ পরীক্ষার মাঝে আছে মাঝে আছে গরিব মানুষ পরীক্ষার মাঝে আছে আল্লাহর সম্পদ দিয়ে আপনার পরীক্ষা কররা দরিদ্র দিয়ে আপনার পরীক্ষা করা আপনি ধনির গাড়ি দেখি আল্লাহ আপনি হিংসা করেন না খন করেন আল্লাহিনা ফলিকা আপনি দোয়া করেননি মাসা আল্লাহ হন কিনা না জেলা করেন আল্লাহ তারা দিলাই দিল্লা খেলেন তো আপনি ফরীক্ষার ফিলাম আর যদি তার লাগে তাহলে ইনশাল্লাহের দেখলে অসুস্থ মানুষের তার লাগিয়েতো তার লাগিয়ে দোয়া করতো আল্লাহ সুক্রিয়া দয়া করতো তার লাগি বরকতর দোয়া করতো কারণ আমরা সব ফরীক্ষার মাঝে আছি সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা সমাজ কথা আছে যে কিছু সব কিছু আল্লাহর হুকুমে আল্লাহর একটা লড়ে না আল্লাহ লিখিতা কয় হয় আল্লাহর রুকুমিল্লা নামাজ পড়বো হয় যে ই বাদহাম বাদ দিলাম আল্লাহ রকুমিল বাদ দিবো কারণ হে মনে করছে যে আল্লাহর হুকুমে এ বাদহাম করেন না ওজুবিল্লা আল্লাহ হুকুম করছেন না বাদ করবার বাদহাম করবার সালাদ আদায় করবার লাগিয়া আল্লাহ সিয়াম আদায় আদায় করবার লাগে হুকুম করছেন সৎ কাজের লাগে হুকুম করছেন অসৎ কাজটা কিয়া বিরত থাকবার লাগে নিষেধ করবার লাগে আল্লাহ হুকুম করছেন আল্লাহ হুকুম করছেন না খারাপ কাজ করবার লাগিয়া কিন্তু শ্রেণী মানুষের মাঝে ঢুকছে যে সব তা আল্লাহর ছাড়া হয় আল্লাহ সব সমিত উপ অনেকগুলা কারণ আছে মূল কারণের মাঝে হইল গিয়া যে মুসলিম যারা প্রত্যেকটা মুসলিম ব্যক্তি আল্লাহর ইবাদত সরবার স্বীকৃতি দেয় প্রত্যেকটা মুসলিম ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের আনুগত্যের স্বীকৃতি দেয় তারপরে ঐক্যবদ্ধ নাই এর মূল কারণ মত পার্থক্য সৃষ্টি হয়েছে যে যারা আপনি যদি আকিদার ক্ষেত্রে দেখেন যে আমরা সমাজও আল্লাহ সম্পর্কে মানুষ সব মানুষ কি একই ধারণা রাখে মুসলিমরা জি না দেখবা জান এক শ্রেণী মানুষের আল্লাহ আল্লাহরা মুমিনার কলবর মাঝে আসে মানে যত করল্লাহ তত আল্লাহ ডাগ জবিল আল্লাহ সম্পর্কে আমরা বিশ্বাসের ক্ষেত্রে এক হইতাম ফার্সি না এর মূল কারণ প্রত্যেক ফক্র রাজা গেলে দেখবা দলিল আছে দলিল কোরআন বুঝতে গিয়া ভুল কতবা দেখা যাইব যে দুর্বল জাল দলিল অথচ আকিদার এবং জাল আদিন গ্রহণযোগ্য নাই আমরা যদি দেখি যে এই কোরআন এবং সন্ন্যতাকে যদি দেখি আল্লাহর অবস্থান সম্পর্কে তা আল্লা সুবাহান্লাহ হই আল্লাহ আল্লাহ আর আমরা জানাই না কারণ আল্লাহ সম্পর্কে জানার আমরা সোর্সিয়া নলেজিয়া জ্ঞান আর শূন্য থাকি আল্লাহেন সাহাগে থাকেন আল্লাহ হয়েছেন তুমি দেন যেন আস সাথে আমি আল্লাহ আছি আমরা বিশ্বাস করি আল্লাহ কেছেন তার রাত্রের তৃতীয় প্রহর প্রথম আসমান বিশ্বাস করতে হইব কিন্তু যেহেতু রসুল সাল্লা যেন দাসিনে জিকার আল আইন আল্লাহ তখন দাসিয়া কৈয়াফ সামা আসমানোর দিকে তখন আমরা যদি কেউ প্রশ্ন করে আমরা ও আনসার দিতে হইব যে আনসারের স্বীকৃতি যে উত্তর স্বীকৃতি রসুল্লাহ সাল্লা ইসলামে আর শুধু স্বীকৃতি দিচ্ছেন না এই আনসার এই যে আমার যত দলিল থাকুক না যে আনসার যে উত্তর স্বীকৃতি মোহাম্মদ দিচ্ আমারে ওই উত্তর দিতে সত্যি কিনা না তখন আমি কিতাব এবং সন্ন্যার সার্বভৌমত্ব মানলাম আমরা যেহেতু কিতাব এবং সুনার সার্বভৌমত্ব মানছি না আমরা আকলরে প্রাধান্য দিছি প্রতিষ্ঠাতি সাথে আমরা আমরা মুসলিম দাবি করলেও আমাদের বিশ্বাসগত অনেক মত পার্থক্য আসে সাত নিশে আমরা থাকলেও বিশ্বাসের মত পার্থক্য আছে কোরআন এবং হাদিস সব থেকে বালা বুঝছেন খারাপ বাংলাদেশের মুসলমান হলে আপনারা আমার মাত বুঝরানি আমি সিলেটি ভাষায় মাতিয়ার হয়তো অনেকে বুঝলাম না আপনারা একটু আতলে বুঝা যায় আমার কথা বুঝরা কোরআন এবং হাদিস রে সব থেকে বালা বুঝছেন বাংলাদেশের মুসলমান আঁকলে সৌদি আরবের মুসলমান আঁকলে ইন্ডিয়ান মুসলমান আঁকলে মদিনার মুসলমান আঁকলে দেওবন্দর মুসলমান আঁকলে কোন জায়গার মুসলমান বুঝছোন কোরআন এবং সুন্নালে সব থেকে বালা বুঝছেন যারা তারা ওই লাগিয়ে বেস্ট অব দ্য বেস্ট এই উম্মার শ্রেষ্ঠ মানুষগুলা যারা তারা হইলে কি সাহাবাই কেরাম রা দিয়াল্লা ভাই আপনার মনে করছেন কি আমার আমার দল কারণ যারা কথা কয়লা বুঝছেন আমার আপনারা আমার বুজুর্গে তাই বলা বুঝছেন কারণ মানুষের আহ্বান করা হয় আজকের ওয়াজ মাহিলিসিটি প্রচারণা দলরে ভাড়া কর্তা বড় কর্তা সম্মানিত উপস্থিতি আমরা এই মাহফিল থাকিয়া আমরা কোন দলের গ্রুপের দিকে মানুষে আহ্বান করবার লাগে আইসি না আমরা আমরা আহ্বান হয়ে লোক এবং শুনন্যার দিকে এবং সুনালে সব থেকে তারা ইসলাম লাগে বাইরে যদি আমরা চলি তাহলে আমরা টিকা নইব জাহাল কোরআন করিম সুরা নিশা নম্বর আয়াত এবং মুমিনদের রাস্তার বিপরীত চলে মুমিন বলতে কোরআন যখন নাজিল তখন মুমিন বলতে খারা ইন্ডিয়ার মুসলমান নাসলমান যেদিকে মানুষকে আহ্বান করবাই আজকে বাংলাদেশের লেমটা ভিরর অনেক মরিদয় আছে কিনা না আমরা এই মাহিলটা গিয়ে গেলে দেখবা আরো বেশি মানুষ আছে আজকে উরু মার্ফিল আমার একজনে হত্যা কইল যে কত কিন আগে সিলেটরা জায়গা উরুস যে জায়গা উরস হইত গিয়া আমরা মারফিল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ককা যেন উস হওয়ার কথা ও আমরা মারফিল করছি উরুস বন্ধ করিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লা সুবান তো কইল যে আজকে না উরু সহলে দেখলাম কি তিনটা মূল মানুষ বেশি হইল কি আর এর আগে কিটা লেখা যে মহাপবিত্র উরু শরীফ মহাপবিত্র উরু শরীফ আল্লাহ সুবান মানুষের দরবার মানুষের খবরে গেলে দরবার হাসর মাত্র দরবার এবং মানুষের শাস্তি দিবা অন্য কোনো প্রাণী দিতে নাই অন্য কোন সৃষ্টি দিতে নাই কারণ খাইতে সময় গোসা সহ কায়না গোসা বাঁচিয়া কায়না আপনার সবাই বুঝি যে গোসা আর হকার বাতিল গান বুঝেন না সম্পানিত উপস্থিতি আল্লাহ রসুল্লাহামে কইস আমার আমরা এই দল এই রসুল এবং সাহাবার তরিকার চলিয়া আকিদাত গিয়া দেখবা সাহাবার লগে মিলনাই আমলে গিয়া দেখবা সাহাবার লগে মিল নাই আখলা দেখবা সাহাবার লগে মিল কিন্তু দাবি এলিয়া আমরা এলিয়া হকানি আমরা এলাকা গিয়া আহ জামাত এলাম গিয়া আহলুল হাদিস গিয়া সে সঠিক পদের সঠিক পদের করিয়া হইলা সঠিক পদের অনুসারী মিছিল না। সঠিক পদের আপনার আপনার আমল আপনার আখলা কারণ কিয়ামত দিন এই তিনটা দিন দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হইব একগ্রো মানুষ আকিদাগতভাবে ক্ষতিগ্রস্ত হইব আরেকগ্র মানুষ আমলগত ক্ষতিগ্রস্ত হইব আরেকগ্র মানুষ আখলাগত ক্ষতিগ্রস্ত হইব প্রথম দিকে যারা ক্ষতিগ্রস্ত হইব আকিদাগত তারা হইলে কি আখ্লাগত ক্ষতি হইলে দেখা যাইব যে এই ক্ষেত্রে গীতা হইতে পারে কোনো সময় মানুষটা শাস্তি হইতে পারে অথবা আল্লাহ সুহান মেহরবানি করে তারা মাফ ফুল গীতা করতে পারবেন যার নাত দিলেন কিন্তু বিশ্বাসগত ক্ষেত্রে যদি তার হয় বিভ্রান্তির মাঝে ঘরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোনো সমিতাস আখলাপগত দিক দিয়া বেস্ট অব দ্যাস্তা সাহাবাইকার আমরা তাদের মতো করিয়া আমরা রেখিত বিশ্বাস আমল এবং আখলাপ করতেই আল্লাহ সুহ্ন তৌফিক দাল মুসলিম তার হারানো ঐতিহ্য যদি ফিরিয়া ফাইতে চায় মুসলিম যদি সেই হারানো ঐতিহ্য ফিরিয়া ফাইতে চায় তাহলে তাদেরকে আবার ফিরিয়া দিতে হইব আমরা সবরে ফিরিয়া দিতে হইব কিতাব এবং সন্ন্যার কাছে কোরআন এবং সন্ন্যার কাছে যদি কোরআন সন্ন্যার খাসে আমরা যদি যাইতাম না পারি তাহলে আমরা জিল্লাতির জীবন দুনিয়া আমরা কিতাব খাটতে আর আখেরাত আমরা আজাব ফাইতে আল্লাহ যদি তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদের রহমা আমরা যদি রহমের মাঝে থাকতাম চাই তাহলে কুরআনার কাছে ফিরিয়ে দিতে আমি যখন আহ আইসলাম তখন ওয়াজ আসলাম তো আয়াত আল্লাহ সুবান হে ইমানদার কন এ যারা ইমান্য করো মানে কুরআন রে আক্রিয়া ধরো কুরআন অনুসরণ করো কুরআন রে ফলো করো আতিও রসুল রসুলামার হাদিসে ফলো করো রসুল সোনারে করো রসুলো তোমাদের তার অনুসরণ করো তারা আনুগত্য করো তারপরে আল্লাহ সুবানা লাগি যায় তানাজা কোন জায়গাত লাগব কিতাব এবং রসুল আল্লাহর এবং কিতাব আল্লাহর কোরআন কোনো সময় দেখা যায় যে কোরআন এবং সুন্নায় একটা আর একটা হয়ে গেছে বুঝতে হইব গিয়া আপনার বুঝতে বলুন কারণ কোরআন আইসে কার কাছ থেকে আল্লাহর গিয়া হাদিসও আইসে আল্লাহর কাছ থেকে রসুল চলাই নিজেতেই কোনো কথা আল্লাহ সুবানোর তিন নম্বর আল্লাহ থেকে আল্লাহ আপনার যারা তার বুঝতে হইব যে আপনি এই কুরন শুননায় বিোধ লাগে এখন কুরন শুননায় বিরোধ লাগছে যখন হাদিসে বাদ্য কুরন ব্যবহার কিতা গ্রহণ কর না এটা ভুল তরীকা এটা আসলে কোরআনের তরিকা এটা হলে সুন্দর জামাতের তরিকা নয় এটা সাহবাহিক তারা যখন কোরআন বুঝতে গিয়া যখন বুঝতে সমস্যা তারা রসুল্লা হাজার দিতা কারণ কোরআনের সবথেকে ভালাবে কিয়া খেয়ে দিতে পারবা রসুল্লাহ এটা কোরআন এবং হাদিসে লিখিয়া হাদিস এবং কোরআন একটা রটার পরিপূরক একটা রটার লাগে কোনো সাংঘর্ষিক নাই যদি সাংদর্শিকখানে মনে হয় তাহলে বুঝতে হইব যে আপনার আমার বুঝতে বলোর ইসলামিক স্কলার আসেন চোদ্দ ছ বছর ইসলামিক স্কলার এগুলার এগুলোর মধ্যে কোনো বিরোধ পাইছেন না বিরোধ আপনি পাইবা আমি পাইম কারণ আপনার আমার জ্ঞানইল গিয়া জ্ঞান গীতা আছে ক্ষমতি আছে এর জন্য আল্লাহ সোভা না সূত্র কহিয়া দেন যে যদি তালাজা লাগে খালে তালাজা খালা লাগবে তখন তুমি করোদ্দ রসুল ফিরিয়া যাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ও মসজিদের ইমামাহে কহবা উবাইয়া মিলাদ হইব ও মসিদের ইমাম সাহেব কহবা বইয়ান মিলাদ ভর্ত হইব ও মসজিদের ইমাম সাহেব কইা সালাম দিতে আরক মসজিদের ইমাম সাহেব কইবা সালাম দিতে হইব আবার ফারুদ ইয়া সত্যি কিনা না আছে কিনা না জেলো যাইবা প্রত্যেক জায়গা গেলে কিনা এক একগ্রে উঠিয়া নামাজ ভরে দোয়া করা আতুলিয়া নামাজ আল্লাহ সুবাল্লাহ আমরা সূত্র কইয়া দি কি ফিরিয়া যাও আল্লাহ আল্লাহ রসুলের কথা আল্লাহর কথা জিতাই কোরআন কথা জিতাই শূন্য রসুলের কথা জিতায় মানে তাহলে আমরা খিতা ফুল অনেকেই প্রশ্ন করেন এই প্রশ্ন জবাব আল্লাহ সুবাহা হতে আল্লাহ কোরআন করি মাঝে দিয়া দিস আল্লাহ কুনান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার জীবনে কোনো জায়গায় সমস্যা লাগবো আর এই জায়গায় গিয়ে যদি আপনি ইস্তাম সমাধান না তাহলে আর দিনের কোন জায়গা কারণ ইসলাম ওই লোক সর্বশেষ এবং চূড়ান্ত করে দিছি সেটা পূর্ণাঙ্গ হয়ে এটা যদি সমাধান পাওয়া যায় না তাহলে বুঝা গেলে পূর্ণাঙ্গ নাই যদি আমরা সমাধান পাইনা বুঝতেই পারে ভুল হয়েছে এটার সমাধান অবশ্যই আছে সমাধান সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ সুহানি তোমরা যারা জানো না তারা আহ্লা জি আহ্লা জিজ্ঞার করো জ্ঞানীদের কে জিজ্ঞার করো তার কাছ থেকে সমাধান উপস্থিতি এতে হইব মুসলিম ঐক্যবদ্ধ হইতে এবং আমরা বিভক্ত করার সুযোগ নাই এটা এটা করার সুযোগই নাই যে ঠিক আছে হ্যাঁ ইসলামর কিছু বিষয় আছে মৌলিক বিষয় আকিদার ক্ষেত্রে একটা ঠিকই তৈবো সব রে মুসলমান মুসলিম ব্যক্তি আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ কি এক আমরা কি না পড়ছি আমরা ছোটবেলা পড়ছি যে আমি এই আল্লাহর প্রতি ইমান আনছি যার নাম এবং গুণাবলীতে কামা হুয়া তিনি যেইভাবে আসেন আল্লা যেভাবে এইভাবে আমরা বিশ্বাস করতে হইব আল্লাহ তাহলে আপনার অক্রবদ্ধ হইতে হইলে আমরা আকিদার ক্ষেত্রে কিটা করতে হইব এক হইতে হইব আমলগত ক্ষেত্রে আমোল ক্ষেত্রে কিছু বিষয় আছে সে আমল ক্ষেত্রের বিষয় আছে কিছু মৌলিক বিষয় এই কেন কোনো একতে লাভ নাই সৌদি আরবের মানুষে দৈনিক ক্ষয় নামাজ পড়ুন বাংলাদেশের মুসলমান হলে ইন্ডিয়ার মুসলমান সব এক নামাজ পড়তেই রোজা মাস ফরজ এক মাস খরচ হজ কোন জায়গায় গিয়া করতে হইব বা গিয়া হজ করতে হইব আমরা সব একমত হ্যাঁ তাহলে দেখা গেলো যে মৌলিক বিষয়ে আমার মাঝে কোনো একতেলাভ নাই এখন আছে যে কিছু মাসালাগত একত একলাফ আছে একতলাফের মূল কারণ দুর্বল হাদিস আমি একটা রূপে আমল করি আমি কই যে আমারটা সহি আর আপনার একটা রূপে আমল করার কইলে আপনার আপনারটা সহি এখন হাদিস হাদিসের ক্ষেত্রে গালে দেখা গেছে হাদিসের সহিফ আছে জহীফ আছে তে কিছু আমলের ক্ষেত্রে দেখা গেলো যে দুর্বল হাদিসের উপরে আমল মুসলিম মোহাম্মদ আছে তালে এই কারণে এসতেলাফ হইত ফারে ফারে কিনা না আপনি দেখবা মসজিদে হারোম যদি যাই বা আপনি যদি যাওয়ার অনেক অ্যাবিলিটি নাই আলহামদুলিল্লাহ এখন আমরা এমন একযুগে আছি টেলিভিশন ছাড়লে আপনি হরমর নামাজ দেখতে পারবা মক্কাল নামাজ দেখতে পারবা মদিনার নামাজ দেখতে পারবা গেলে দেখবা যে ইমাম সাহেব নাবির আত বান্ধি ছেন মুসল্লিয় কেউ নাবির নিসেম আত বান্ধিস কেউ আত নামাজ পড়ছে সত্যি আছে কিনা না তাহলে দেখা গেলো যে সবে নামাজ ফর্ডা একই কিন্তু এই গেল নামাজের মাঝে মাসালাগত বিভিন্ন মত্য আমরা দেখিয়া তাহলে আমরা একই ইমামে নামাজ পড়িয়ার অথচ মুক্তাদি এখন মাঝে মুসল্লি এখন মাঝে আমরা বৈচিত্র্য দেখিয়া বিভক্তি বা কিছু মতপার্থক্য দেখিয়া এই মতভার্থক্য এমন কোন মতপার্থক্য নাই যে এর দায় মসজিদটা কি বার ভরি দিতা ইমাম নামাজ পড়তে পারে মদ করে নামাজ পড়তে পারে দাড়ি সারা মানুষে নামাজ পড়তে পারে কিন্তু আমরা সমাজে এখন এমন একটা বড় সমস্যা হয়েছে বুকুর হাত বান্ধিলে তার মসিদ হামাইতে দেওয়া দায়িত্ব নয় আমির খৈলায় তার মসজিদটা কী বার করে দিতে মানে হে এমন বড় অফরাধী যে সুতকুর গুস কোর এটা কেউ বেশি অফার দিলিয়া দাড়ি চারা মানুষটা যে জোরে আমির খৈলায় এটা কি এত বড়ো অপরাধ আশ্চর্য সারবার যে সাথে জড়িত আমার পরিবারের মানুষ এই শিল্প সাথে জড়িত আমার আমার মানুষ এই শির্কের সাথে জড়িত আমার এলাকার মানুষ এই শিল্পের সাথে জড়িত আমার মুসল্লি এই শিল্পের সাথে জড়িত আমার ওয়াজ মাহফিলর শ্রোতা সকল এটার ব্যাপারে আমরা বক্তব্য নাই এটার ব্যাপারে মানুষের সতর্ক করা নাই আমরা খালি সতর্ক করতে আসি যে দেখিও বাবা কাল নামাজ বুকুরফির দিয়ে নামাজ না অথচ বাড়ি মাহ বই নক বুকুরফির দিয়া নামাজ করা হাত উঠায় আর বার উঠা ইলা হাত উঠে ইলা এখানে বগল মূর্তি লইয়াছেন না ও খার উচির অভিযোগ সাহবাই অভিযোগ আজকে কোন হিন্দু যদি মুসলমান নয় বাংলাদেশ ও মূর্তি মুসিদ বুঝা গেল আজকে যারা হিন্দু দেখি মুসলমান হেফাজত যে সাহাবাইকেরামখল নতুন আসল তারা আসিল না যে তারা মূর্তি লইয় মসিদ আর শুনছিলামেফেদা মূর্তি পালানি লাগছে আশ্চর্য কারবার তাহলে আপনি বিতিন নামাজ আশ্চর্য মালিক মানুষের বুঝাইতে বুঝাইতে আর বাংলার মানুষ হল যে তা যে কইলতা বিশ্বাস করে কইল নিলামটা ভিরও যে তা ব্যাক যা কইল তা বিশ্বাস করে সম্মানিত উপস্থিতি তা আমরা কি দা করতে হইব কিছু মতভার্তিক্য আছে আর কিছু মতভার্তিক্য হইল গিয়া সেটা হইল গিয়া ইসলাম বিবর্জিত ইসলামটা কিয়া ইসলাম হয়ে গেল নাই কিন্তু মতভার্তক্য আছে এই মতভার্তক্য আপনারা স্বার্থেও হইব এটা কি বেদার এটা হইল কি খেলাফে সুন্নত এটা হইল কি সুন্নতের বিফরীত সুন্নতের বিফরীত যেটা আছে এটা অবশ্যই আপনার সারতে হইব আর কিতাব এবং সুন্নত আল্লাহ সুবানবাদ দিচ্ছেন সেই সব মানুষ গুলারে যারা ইমান আনছে এবং নেক নেকল করছে ইমান মানে হইল কি শির্ক মুক্ত ইমান শির্ক যুক্ত ইমান দিয়ে জান্নাত শির্ক মুক্ত ইমান হইতে হইব আল্লাহ সুবান যে যারা ইমান আনছে অনেক আমল করছে কাল আত্ন জান্নাতদোষ নার লাগিয়া জন্নাতুল ফেরদৌস আছে ইসলামী রাষ্ট্র পাইতে হইলে খেলাফত ক্যায়াম করতে হইলে বেদাত ছাড়তে মিলাদ মাহফিল করিয়া আর নামাজ শেষে সম্মিলিত মোলাদ করিয়া আর আখানে মোদাদ করিয়া আর মিলাদ করিয়া আর করিয়া আর পৃথিবীর জিন্দগি দুনিয়ার জিন্দগীত আপনি কর্তৃত্ব বাহিত হইলে আল্লাহ সুবাহ সুরানুর কইন যে আল্লাহ ওয়াদা করছেন সেই মানুষগুলার কর্তৃত্ব দিবা যারা ইমান আনছে এবং ন্যা করছে সুভান ইমান আর আমল যখন হইতেইব আমল হই বেদাত মুক্ত আমল হই তৈব সুন্নতের অনুসরণে সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম উম্মার ঐক্য লইয়া আলোচনা করিয়া যে আমরা কইছি যে মৌলিক বিষয়ে আমলের ক্ষেত্রেও আমরা কিতা ঐক্যবদ্ধ থাকতই কিন্তু কিছু কিছু মাসালাত আছে বিভক্তি থাকতেও পারে এর দা সেভক্তি কিতা কর না কেউ কোনো কালো চোদ্দশো বছর ইসলামের ইতিহাসও সেও কোনদিন এই মাসালাত বিভক্তির লাগিয়া কিতা করছে না হেউরে মুসলিম তাকে বার করে দিছে না হেউরে মুসলিম মিল্লাত তাকে বার করে দিছে না ইটালিয়া সে বিভক্তি সৃষ্টি করছে না অথচ বাংলাদেশ এমন এক বোকা দেশ যেন আমল আকিদার বিভক্তি নাই আমল এত বেশি গুরুত্ব দেওয়ার যে ওগুইলি সব থেকে বড় জিনিস চোদ্দশো বছরের ইসলামের ইতিহাস হইল গিয়া যে মানসে নাবিন নিশেখা হাতবান দিয়েছে বকুরুফে হাতবান দিয়েছে নাবির ফের হাত বান্ধিছে অজুরা আমিনও কষ্টা আমিন চোদ্দশো বছর থেকে মুসলমানরা এইভাবে সালাত আদায় করিয়ার এটার ইস্যু বানাইছে না অথচ আজকে আমরা বিশু হয়ে গেছে অর্থাৎ এটার মূল কারণ আমার গ্রুপ আমার মানুষরা আমার মুখে রাখতে হইব এরা আমার আমার খানা থেকে গিয়া আমার ক্যাপচার থেকে গিয়া দাঁড়া এরা এরা আমরা বুকা বানাইয়া রাখছি এরা এরা বুদ্ধিমান হয়ে যান এরা এটা এটাই লোকীয় মূল সমস্যা স্বীকার করার জন্য যারা এগুলা নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় সে সমস্যাটা কি তা এত নামাজ পড়ার কত মানুষের নামাজ পড়ান তারা পেতা না এখানে এই প্রশ্ন করলেও আপনি ফাইলিবা যে দেখবা আঞ্চান আঞ্চান করে সঠিক উত্তর দেওয়ার দিতে পারেন না তখন বুঝতে পারবা যে এই কেন ডাল মে কুচকাল কিছু কোন সমস্যা আছে সম্মানিত উপস্থিতি যে আয়াতাম রুজু আল্লাহর আল্লাহর রশিদ আর আমরা দেশে গীতা হইসে হাবলুল্লাহ বাদ দিয়া মানুষের আবদুল্লাহ রে দৌড়িয়েছে আর হাবাহশি আল্লাহ কারণে জেলা ওলা ইসলাম বুঝার চেষ্টা করেন হে হাবল্লা দাসে না আবদুল্লা আবদুল্লাটা আবদুল্লা থাকার কারণে হে মনে করেন কিন্তু আল্লাহ সন্তুষ্ট করতে পারবো হে নাচ গান করিয়া আল্লাহারে সন্তুষ্ট করতে পারবো হে মাংসের রাস্তা গাছপালাইয়া ব্যারিগেট দিয়ে রাস্তা করে আল্লাহ সন্তুষ্ট করতে পারবো যে অন্যের গালি বাঁধিয়া মনে করে আর সন্তুষ্ট করতে পারবো হে মানুষের কষ্ট করে যে সন্তুষ্ট করতে পারবো কারণ হে হাবলুল্লা রে ধরছে আবদুল্লা রে হাবলুল্লাহ আল্লাহর এই দুই জিনিসিয়া ধরিয়া তাহলে কোনদিন একটা আল্লাহর কিতাবিল্লাহাদিস সম্মানিত উপস্থিতি আমরা যে আন এবং আক্রিয়া ধরলে ধরার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হইতাম সত্যি কিনা না আপনি যদি আমার তরিকা মানেন না কিন্তু আমরা কিতাব করতে পারবো ঐক্যবদ্ধ হইদাম ফারবো এতে আমরা স্লোগানও আজকের এই মাহফিলটাকে আমরা যেন স্লোগান দেই আমরা জন্য এটাই যেন আমাদের শপথ হয় যে আমরা সব তরিকা ছুড়ে ফেলো রসুলের তরিকা আখে ধরো সব তরিকা ছুঁড়ে ফেলো কোনটা মর তরিকা সাহাবাই কেরাম করতাম কোরআন এবং সূন্যার আক্রিয়া তারা এই ব্যাপারে কোন কম্প্রোমাইজ করত না কোনো আর ক্ষতা বাড়ানো যেত না সময়ে আমরা রেখিতা করেন না সাহায্য করেন না আমরা আলোচক গলা আসেন তারা আপনি সামনে মূল্যবান আলোচনা পেশ করবা সম্মানিত উপস্থিতি আমরা যে কোরআন এবং সুনারে আক্রিয়া ব্যাপারে আমরা ঐক্যমদ্ধ হই এবং কোরআন সুনারে আপনি দর্তা আমরা দেশের মানুষ যারা মুসলিম সবে কোরআন শুননারে মানে সবে কোরআন শুননারে আক্রিয়া ধরতে চায় কিন্তু যেহেতু কোরআন শুননা জানে না মুসিদর ইমাম সাহেবের জিজ্ঞা করুন এখন মসজিদের ইমাম সাহেব যে তরিকার তাই ও তরিকার দিকে তারে ভাইয়া পাবেন কোনোটা হলে কোরআন মানসে যায় মাদ্রাসার হুজুরের কাছ মাদ্রাসার হুজুর গিয়ালে মাদ্রাসার হুজুর দেওবন্দি থাকলে তেন খা দেওবন্দির ঠিক মাদ্রাসার হুজুর যদি ফুলতলির তরকার থাকেন তেন খা ফুলতলির তরীকা ঠিক মাদ্রাসার হুজুর যদি থাকেন সরসিনার তরিকার ঠিক মাদ্রাসার হুজুর যে তলো আছে যে তরিকাতে সেইটা দেখে কিন্তু সাধারণ মানুষ কোরআন এবং সুন্না মনে করে যে হুজুরের সমাধান তারা নিজের দল এবং তরিকার টিকিয়ে রাখবার লাগিয়ে দল এবং তরিকার দিকে মানুষের আহ্বার করে তা আমরা যারা এই আজকের এই অনুষ্ঠান হয়েছে আমরা উচিতা আমরা আমরা এই যে কোরআন সুন্নার দাওয়াত সবার কাছে ফুঁসাইয়া দিতাম আমরা রাজি আসিনি সব রাজি আসন আপনি আপনি বউ বাচ্চারা এক সপ্তাহ লাগে কোন দাওয়াত কিছু না সুযোগ থাকলে বউ বাচ্চারা কারণ্লামর শূন্য বউ বাচ্চার লোকা যাওয়া মেহমাল বাড়ি যাইবা গিয়া দাওয়াত দিবা আপনি বাজারে যাইবা দাওয়াত দিবা আপনি যে যে জায়গা থাকেন ও জায়গা খিদা করবা ফয়লা জানবা আগে জানতা না আগে দাওয়াত দিতা আগে জানতে হইব আগে যে বিষয় আপনাকে সম্পর্কে আপনার জ্ঞান তারপরে গীতা না এই দেখা কোরআন এবং সূন্যার দাহত কোরআন শুননার ওয়াজ মাফিল মানুষ কম কেউ নারায় তকবির আল্লাহব তকবির তকবীর নাই আপনি শরীর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আর অসুবিধা যে ইনো খালি আপনার ইলা ইল্যা দেখলাম মানুষের অভাব হয় না কিন্তু এই কোরআন এবং সুন্নার্দের সবর ফালে জানতেই আপনার আজকের এই মাহফিলা আইসিলার আওয়া আপনার লাগিয়া জাহান্নাম যাওয়ার কারণে তো পার যেটা হুনবা এটার ফ্রি কীটা আমল যদি না করুন কারণ কি আমার তোর মাঠ ফার্স্টটা প্রশ্ন জবাব দিতে হইব আর একটা প্রশ্ন হইল গিয়া এর মাঝে একটা হইল গিয়া যে ফেকো ফাও লড়াইতে এর একটা জবাব ওই লগি মনে যে আমল যেটা জানছ সেটা আমল তাহলে ইসলাম হইলগিয়া বদলে যাও বদলে দাও কিনা করতে হইব আগে বদলিতে হইব কু আনফুসা কুমারি কুমনারা যে আমরা নিজেরা বদলিতে হইব যে সোর ফে আপনার জানতে হইব দ্বিতীয় মানতে হইব এবং তৃতীয় আপনার কিনা করতে হইব মানুষের দাওয় আল্লা সুহান আমরা বুঝার তৌফিক আল্লাহ আমরা বাস্তবতা ওল্লাহে আমরা বাস্তবতা বুঝাইবার লাগে কইছি কই হিংসা বিদ্বেষ রা কিয়া কইসি না কারণ আমরা সব আপনাদের সব আহ্বান করিয়া আমি আমার দলনের দিকে তো আহ্বান না হইয়ার আপনারা সব আবকা যে আমরা এই মাহফিল থেকে আমরা আমরা সব প্রচুর তরিকা আমরা সেই দিকে আমরা এই দেশে শির্ক এবং বেদাত মুক্তা তাও পরিণত করি দক্ষা আকা আমরা কোরআন এবং সুন্দর তাহিদ্রাকার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই হাবলুল্লা ধরিয়ার মাধ্যমে আল্লাহ সোমান তোমরা অকবদ্ধ ভাবে আল্লাহর দারণ করো আল্লাহর রশিদরে দারণ করো রাখো তোমরা ফারাক করিও না মতভেদ করিও না বিভক্তি সৃষ্টি করি না আল্লাহ সুহান